আত রদাহ তাল্হ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি উবাইদ ইবনু উমায় রিল্লাহ তালাহু সহ আইসাহ রদে লাহ তালাহা এর নিকট গেলাম তখন তিনি সাবির পাহাড়ের উপর অবস্থান করছিলেন তিনি আমাদেরকে বললেন যখন হতে আল্লাহ তালাহ তার নবী সাল্লাহ সাল্লামকে মক্কা বিজয় দান করেছেন তখন থেকে হিজরত বন্ধ হয়ে গেছে